আর জাননাতে তোমাদের কারও একটি ধনুকের পরিমাণ জায়গাও ওই জায়গা অপেক্ষা অধিক উত্তম যেখানে সূর্য উদিত হয় আর সূর্য অস্তমিত হয় অর্থাৎ পৃথিবীর চেয়ে